আমরা এখন সালাতর যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হইলে গিয়ে মানে হইলে গিয়া যে সালাত আদায় করতে সালাদর সামনে কিছু দিয়া সালাদ আদায় আমরা যদি খোলা ময়দানা সালাদ আদায় করিতে রসদুল্লাহিস্লামের সূন্য গিয়া যে খাতার আপনি যখন সালাদ আদায় করবা সামনে কোনো একটা পিলার বা কোনো ওয়ালোর খান্দার গিয়ে আপনি সালাদ আদায় করবা অথবা আপনি কোনো জিনিস রাখবা যেটার মাধ্যমে অন্য কেউ আশেপাশে যাইতে কারো কোনো অসুবিধা না হয় প্লাস ওই রসুসা ছাড়া করিও না সালাত আদায় করিও না আর যে তোমাদের আটকাইও কোন জায়গায় আটকাইও সূত্রার ভিতরে দিয়া যদি যাইতে চায় তখন তারা আটকাইও মানে সালাদর যে আমার যে মুসল্লা আছে আমার যে সেজদার জায়গা আছে এর ভিতরে যদি যাইতে চায় তখন তারা আটকাইও হারণ লাগিয়া সেটাই লাগিয়া কারিন মানে তার লগে শৈতান আছে যে মানুষ যাইব তার লগে শৈতান আছে তারে তুমি আট খাইব মানে সারাত্রত অবস্থায় তারা আট খাই তৈরি কিন্তু আমরা কি তা করতাম সূত্রা দিয়া করতাম দিয়ে সালাত আদায় করে লিখি সন্না ফসুস আল্লাহাম হোসেন আমরা যেন সূত্রা দিয়া বা সামনে কিছু সূত্রা মানে সামনে কিছু একটা দিয়া কোনো একটা জিনিস খাড়া করিয়া আমরা সালাদা করি অথবা পিলারের সূত্রা বলাইয়া অথবা ওয়ালার কাছে গিয়ে আমরা সালাত আদায় করি আল্লাহ মাহান আমরা রসুসালী অনুসরণে সচেতনতার সাথে গাফেলার সাথে না সচেতনতার সাথে রসুসাল্লাহ অনুসরণে সালাত আদা করার তফিকদানসল্লাহ নবী না মাহমুদ ওয়াল আলহি ওয়াসাবি